এক ভাগের সমান সত্য ঈশ্বর আহাদ এবং কারেক্ষী নন তৃতীয় হলো লাম ইয়ালিদ পলাম ইউলাদ তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হলো ওয়ালাম এক্লাহু কুফন আহাদ এবং তার সমতুল্য কিছুই নাই আপনি যে উপাসনা করেন তাকে যাচাই করতে পারেন ধর্মত্বের গোষ্ঠী পাথর the salvation for humanity Allahu Rabbul Rahim لا ينتهي لا ينتهي بالحصر ما أعصى السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه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 আপনাদের সামনে হাজির হয়েছি সে বিষয়ে হচ্ছে শান্তিকোন পথে প্রিয় বন্ধুগণ ইতিমধ্যে আমরা অনেকগুলো পর্বই এ বিষয়ে করেছি শান্তিকোন পথে কারণ সকলের মনেরই একটা তামান্না আকাঙ্ক্ষা আসা যে আমরা সকলেই শান্তিতে থাকতে চাই এই দুনিয়াতেও আখেরাতেও শান্তি চাই এই বক্তব্য সকলের এই আবেদন সকলের কিন্তু শান্তি কোন পথে সেখানে আমরা প্রায় সকলেই বিভ্রান্ত শান্তির পথ আমি নিজে নির্ধারণ করে নিচ্ছি অথবা দুনিয়ার কোনো কেউ কোনো ব্যক্তি যিনি নির্ধারণ করে দিচ্ছেন সেটা মানছি অথচ শান্তির পথ একটাই শান্তির রাস্তা তো একটাই পদ্ধতি একটাই সেটা হচ্ছে আমাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান রব্বুলা আলমিন তিনিই ভালো জানেন তার সৃষ্টির শান্তি কোন পথে তিনি নির্ধারণ করার একমাত্র মালিক এবং সঠিক সিদ্ধান্ত তিনিই তো দিতে পারবেন যে আমার শান্তি কোন পথে তিনি তাই করেছেন তিনি জানিয়ে দিয়েছেন আমাদের শান্তি কোন পথে সমাজের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা বিষয়ে তিনি আমাদেরকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন স্পষ্ট করেছেন আরও বেশি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওসাল্লাম তার জীবনকে আমাদের সামনে উপস্থাপন করে তার ওই জীবন থেকে আমরা শিক্ষা নিয়েছি সাহবায়েকরামের মাধ্যমে তার ওই জীবনটা আমাদের সামনে স্পষ্ট হয়েছে সাহবায়েকরামের বর্ণনা আমরা পেয়েছি রসুল কেমন ছিলেন তার পারিবারিক জীবন কেমন ছিল সামাজিক জীবন কেমন ছিল স্বামী হিসাবে রসুল কেমন ছিলেন বাবা হিসাবে কেমন ছিলেন ভাই হিসাবে কেমন ছিলেন প্রতিবেশী হিসাবে কেমন ছিলেন রাষ্ট্রপ্রধান হিসাবে রসুল কেমন ছিলেন এই সব কিছু আমরা জেনেছি আর জেনেছি বলেই আমরা একটা পথ নির্ধারণ করতে পেরেছি যে এটাই শান্তির পথ একমাত্র পথ ভিন্ন কোনো পথে যদি কেউ আগায় তাহলে সে অবশ্যই বিভ্রান্ত হবে অবশ্যই অশান্তির রাস্তা সে পেয়ে যাবে শয়তানের রাস্তা পেয়ে যাবে কারণ যে পথ আল্লাহর দেখানো পথ নয় যে পথ আল্লাহর বাতানো পথ নয় যে পথ মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের দেখানো পথ নয় সে পথ কোনো দিন শান্তির পথ হতে পারে না সেটা তো শয়তানের পথ আমরা সেই শৈতানের পথ থেকে নিজেদেরকে বাঁচাবো ইনশা আল্লাহ তাহলেই আমার সমস্ত জীবন সমস্ত কিছু শান্তিপূর্ণ হয়ে যাবে ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ প্রত্যেক পর্বে আমরা যে বিষয়টা গুরুত্বের সাথে আপনাদেরকে স্মরণ করিয়ে দেই আল্লাহর এক বাণী গুরুত্বপূর্ণ বিষয় সেটা আবারও মনে করিয়ে দিচ্ছি আমানু আলাইকুম ওহে মুমিনরা। তোমরা প্রত্যেকে নিজেদের কর্তব্য সম্পর্কে সচেতন হও তবেই যারা বিভ্রান্ত যারা পথভ্রষ্ট তারা তোমাদেরকে কোনো রকমের ক্ষতি করতে পারবে না রবুল আলমিন সেই দায়িত্ব নিয়েছেন যে তুমি যখন তোমার কর্তব্য আদায় করবে তুমি যখন তোমার কর্তব্য সম্পর্কে সচেতন হবে তখন অন্যরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না সেই দায়িত্ব আমি রব নিয়ে নিলাম রবুল আলমিন বলছেন সেই কথাই প্রিয় বন্ধুগণ আজকে আমাদের সমাজে অশান্তির মূল কারণ যেটা সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই নিজেদের অধিকার নিয়ে সচেতন হয়েছি নিজেদের প্রাপ্য নিয়েও সচেতন হয়েছি প্রত্যেকেই আমরা নিজেদের কি অধিকার সে সম্পর্কে অন্যের কাছে আমরা চাচ্ছি যে আপনার কাছে আমার অধিকার আমার এই প্রাপ্য আমার এটা আদায় করুন কিন্তু কোনো দিন আমরা এই কথা বলছি না যে আপনার জন্য আমার এই জিম্মদারি আমার এই কর্তব্য আমি এই কর্তব্য আদায় করতে পারছি না বলে সরি আমাকে ক্ষমা করুন এ কথা আমরা কেউ বলছি না ফলে যা হওয়ার তাই হচ্ছে আমাদের প্রত্যেক জীবনে সেটা জীবন হোক পারিবারিক জীবন হোক সামাজিক জীবন হোক রাষ্ট্রীয় জীবন হোক সব ক্ষেত্রে অশান্তি আর অশান্তি এটা এজন্যেই অরব্বুল আলমিন আমাদেরকে যে দৃষ্টি ভঙ্গি রাখার জন্যে বলেছেন সেটা না রেখে আমরা ভিন্ন এক পথ অবলম্বন করেছি সে কারণে এই অশান্তি প্রিয় বন্ধুগণ আজকে আপনাদেরকে যে বিষয় সম্পর্কে সতর্ক করব সচেতন করব ইনশা আল্লাহ তালা সে বিষয় হচ্ছে আত্মীয়তার সম্পর্ক আত্মীয়দের কি হক আছে আমার উপর আমার জিম্মদারি কি কর্তব্য আমার পালন করা উচিত আত্মীয়দের ক্ষেত্রে সে সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আশা করি এই পথ যদি আমরা অবলম্বন করি ইনশাআল্লাহ আত্মীয়দের সাথে আমাদের কোনো ঝামেলা থাকবে না অশান্তি থাকবে না আমার পারিবারিক জীবন সামাজিক জীবন শান্তির জীবন হয়ে যাবে শুধু তাই নয় এই দুনিয়ার জীবন যদি আল্লাহর দেখানো পথে শান্তির জীবন বানিয়ে নিতে পারি ইনশাআল্লাহ তাহলে আমার আখরাতের জীবনও শান্তির জীবন হবে নিশ্চিত করে বলা যায় প্রিয় বন্ধুগণ আত্মীয়তা সম্পর্কে আল্লাহ সুবাহান আমাদেরকে সতর্ক করেছেন বিভিন্নভাবে আল্লা রসুল বলেছেন বিভিন্নভাবে আল্লাহ প্রথম আয়াতে আমি যেটা তেলাত করেছি শুরুতেই সেই আয়াতে শেষের দিকে রবীন্দিন বলছেন তোমরা ভয় করো আল্লাহকে যে আল্লাহর নাম নিয়ে তোমরা আল্লাহর কাছে বিভিন্ন কিছু প্রার্থনা করো সেই আল্লাহকে ভয় করো তুমি যখন আল্লাহর কাছে চাও তাহলে আল্লাহকে ভয় করবে না এটা হচ্ছে উদ্দেশ্য রব আলম সাথে সাথে বলছেন ওয়াল আর হাম আত্মীয়তার সম্পর্কের ব্যাপারটা নিয়েও তোমরা খুব সচেতন থাকবা সতর্ক থাকবা ভয় থাকা উচিত এ বিষয়ে একটু হের হলে সমস্যা হলে কিন্তু আমি আল্লাহ ছাড়বো না এটা আল্লাহর কথা উল্লাহ ওত্তাকুল আর হাম আল্লাহর ক্ষেত্রে যেমন কোনো রকমের ত্রুটি হলে আল্লাহ ছাড়বেন না আল্লাহ বলছেন ওত্তাকুল আর হাম আর ক্ষেত্রে আত্মীয়তার যে সম্পর্ক এই সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো রকমের সমস্যা হয় আল্লাহ বলছেন তাহলেও কিন্তু আমি ছাড়ব না প্রিয় বন্ধুগণ আত্মীয়তার এই সম্পর্ক অত্যন্ত স্পর্শকাতর এক সম্পর্ক কিন্তু আমাদের সমাজে আমাদের কাছে অন্যতম অবহেলিত এক সম্পর্ক এই অবহেলিত সম্পর্ক হওয়ার কারণে আজকে সমাজে নানা রকমের বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে নানা রকমের অশান্তির সৃষ্টি হচ্ছে ভাইয়ের সাথে বোনের সম্পর্ক নাই ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই বোনের সাথে বোনের সম্পর্ক নাই এগুলো কেন হচ্ছে এজন্যে হচ্ছে যে আমরা আমাদের যে দায়িত্ব ছিল যে জিম্মাদারি ছিল যে কর্তব্য ছিল আমার বোনের হক আদায় করা বোনের জিম্মাদারি আদায় করা ভাইয়ের জিম্মাদারি আদায় করা আমার অন্য অন্য আত্মীয় স্বজনের জিম্মাদারি কর্তব্য আদায় করা যেগুলো দায়িত্ব ছিল সেগুলো আমি করি নাই করিনি বলেই অশান্তির সৃষ্টি হচ্ছে এটা নিশ্চিত এটা অটোমেটিক আসবেই আল্লাহর দেখানো পথ শরীয়তের বাতলানো পথ যদি আমি অবলম্বন না করি সমস্যার সৃষ্টি হবেই নিশ্চিত তারপর বলে আলেমিন বলছেন আবার যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে অক্ষুন্ন রাখবে তার সাথে আমিও আমার সম্পর্ক জুড়ে নিব ইনশাল্লাহ আল্লাহ বলছেন আমি সম্পর্ক জুড়ে নিব ইনশাআল্লাহ আমরাও এটা করবো আল্লাহর সাথে সম্পর্ক অক্ষুন্ন রাখতে হলে আত্মীয়দের সাথেও আমাদের সম্পর্কটা আমরা বিচ্ছিন্ন রাখবো না অক্ষুন্ন রাখবো ইনশা আল্লাহ তবে তবেই আল্লাহর সাথে আমাদের সম্পর্ক অটুট থাকবে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক অক্ষুন্ন থাকবে আল্লাহর সাথে সম্পর্ক থাকলেই আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব না আল্লাহর রহমত নাজিল হতে থাকবে আমাদের উপর ইনশা আল্লাহু তালা প্রিয় বন্ধুগত অনেকে আমরা মনে করি যে আত্মীয়তার সম্পর্ক মানি হচ্ছে যে আমাকে একজন কিছু দিল উপহার আমি তার প্রতিদান কিছু দিয়ে দিলাম বাস আত্মীয়তার সম্পর্ক রয়ে গেল একজনের একটু খবর নিলাম এটাই শেষ হয়ে গেল তিনি আমার জন্য কিছু হাদিয়া পাঠিয়েছেন আমিও হাদিয়া পাঠালাম বাস শেষ রসুল করিম সাল আলী আসাল্লাম বলেছেন না এটা নাফি এই প্রতিদান দেওয়ার মধ্যেই আত্মীয়তার সম্পর্ক অক্ষুন্ন আছে বলে ধরে নেওয়া হবে না বলেসিল প্রকৃত আত্মীয়তার সম্পর্ককে অক্ষুন্ন রেখেছে ওই ব্যক্তি ধরা হবে যে যার সাথে সম্পর্ক ছিন্ন করা হয়েছিল কিন্তু সে সেটাকে মিলিয়ে নিয়েছে একজন আমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে সে আমার সাথে কোনো সাক্ষাৎ করে না আমার সাথে কথা বলে না রসুল বলছেন সেখানে তুমি এগিয়ে যাও তুমি তার সাথে সম্পর্ক অক্ষুন্ন রাখো সম্পর্ক আবার করো গড় নতুন করে সম্পর্ক গড়ো তার সাথে এখন তো এটা খুব সহজ একজন আমার সাথে কথা বলে না তার সাথে আমার ঝগড়া হয়েছে বিবাদ কোনো কারণে মনোমালিন্যতা হতে পারে আপনজনদের মধ্যে একটা ফোন তো আমার সামনে আছে খুব সহজ বিষয় ওই ফোনটা নিয়ে আমি তাকে একটা সালাম দিলেই তো হয় আসসালাম আলাইকুম কেমন আছেন এতটুকু বললেই তো আমার সম্পর্ক আমি আবার জুড়ে নিলাম ইনশাআল্লাহ তিনি আমার সাথে সম্পর্ক না রাখলে না রাখুক আমি তো সম্পর্ক রাখলাম আমি তো রসুল করিম সাল্লাহ আলিয়াসাল্লামের হাদিস রামল করে ফেললাম ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কাজে আমরা এটা করবো কখনই কোনো আত্মীয়র সাথে কথা বন্ধ এমন যেন না হয় অনেকে এমন বলে থাকেন যে তিনি হারাম কামাই করেন তার সাথে আমার কোনো সম্পর্ক নাই তিনি দিনের উপর নাই তার সাথে আমার কোন সম্পর্ক নাই এমনটা নয় হাজার করিম সাল আলী আসাল্লাম কিন্তু এমনটি করেন নাই রসুল আপন জনদের সাথে সম্পর্ক ছিন্ন নাই বরং অত্যাচার নির্যাতন সইতে না পারে মক্কা ছেড়েছেন কিন্তু যখন আবার মক্কা বিজয়ের পর আল্লাহ রসুল সাল্লাহ আলী যখন মক্কায় গেলেন গিয়ে কি বললেন নিজের আপনজন যারা তাকে এত কষ্ট দিয়েছেন রসুল করিম সাল আলী আসাল্লামের কোনো রকমের নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না প্রতিশোধ নেন নাই তিনি বরং তিনি বলেছেন চলে যাবে সে নিরাপদ যে নিজের ঘরে দরজা বন্ধ রাখবে সে নিরাপদ রসুল কিন্তু খুঁজে খুঁজে বের করেন নাই যে কে কে আছে আমাকে বেশি কষ্ট দিয়েছিল কে কে আমাকে কষ্ট দিয়েছে আজকে আমার হাতে ক্ষমতা সব কিছু আমার এটাই হচ্ছে উদাহরণ নিজেদের মধ্যে এই উদাহরণ বাস্তবায়ন করতে হবে ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ গুরুত্বপূর্ণ কথা রয়েছে আমাদের সাথেই থাকবেন ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি সে পর্যন্ত একটু কষ্ট করে অপেক্ষা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 জীবন্ত হয়ে উঠে আল কোরণের জ্ঞানের জন্নাধার মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন কনিষ্ঠ বিধিবিধান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 আর কি আছে দেখুন। সকাল বাংলাদেশে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 তার সম্পর্ক অক্ষুন্ন রাখার ব্যাপারে আলোচনা চলছিল সমাজে পারিবারিক সামাজিক শান্তি কখন আসবে কিভাবে আসবে আমি যদি শরীয়তের এই নির্দেশনা পালন করি আত্মীয়দের ক্ষেত্রে তবে আমাদের পারস্পরিক সম্পর্ক সুন্দর হবে সৌহার্দ্যপূর্ণ হবে ভালোবাসার সম্পর্ক হবে শান্তি আসবে ইনশাআল্লাহ চাইলে যে আয়াতটি আছে এই আয়াত তোমরা তিল করতে পারো আল্লাহ রসুল নিজেও তিলাওয়াত শুনিয়াছেন এই অপকর্মগুলো করবে আল্লাহ বলছেন উল্লাহ ইকল্লাহমুল্লাহ আল্লাহ তাদের উপর লজিল করেন আল্লাহ অভিশাপ দিচ্ছেন তাদেরকে আল্লাহ রহমত থেকে তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছেন এবং বলছেন ফা আল্লাহ তাদেরকে বধির বানিয়ে দেন আল্লাহ তাদেরকে অন্ধ বানিয়ে দেন আমরা হয়তো আশ্চর্যের সাথে ভাবছি যে কই আমি তো অনেক ক্ষেত্রে ছিন্ন করেছি কই আমার তো চোখ আছে কই আমার তো কান আমি ঠিকঠাক মতোই আছে আমি তো শুনি আমি হয়তো ভাবছি এমনটি আসলে এখানে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালা কাফিরদের সম্পর্কে যেমনটি বলেছিলেন সুমুম বুকমুন যে তারা অন্ধ তারা বধির তারা মুখ তারা ফিরে আসবে না এর মানিটা কি মানিটা হচ্ছে চোখ থেকেও অন্ধ চোখ থাকলে দিনের কথা সে দেখত শুনত পড়তো সেটা করে নাই এখানেও একই অর্থ রব্বুল আলমিন তাদেরকে বধির বানিয়ে দিচ্ছেন মানিটা হচ্ছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন রব্বুল আলামিন তাদেরকে দিনের বুঝ থেকে বঞ্চিত করবেন তারা দিনের কথা শুনবে তাদের কানে ঢুকবে না তাদের দিলে বসবে না আজকে এই আলোচনা হয়তো অনেকেই আমরা শুনছি অনেকের ক্ষেত্রে হয়তো এটা কাজ করছে আবার অনেকের ক্ষেত্রে করবে না না করার কারণ কিন্তু এমনটাই যে এই এইরকম কোন অপরাধ আমরা করে আসছি যে অপরাধের কারণে এখন আমার কান দিয়ে কথা ঢুকছে হয়তো কিন্তু সেটা আমার দিল পর্যন্ত পৌঁছছে না কানে আমি শুনতে পাচ্ছি না এক কান দিয়ে ঢুকছে আরেক কান দিয়ে বের হয়ে যাচ্ছে এই এইরকম যখন সহজভাবে বের হয়ে যায় ওই কথার উপর মানুষ আমল করে না প্রিয় বন্ধুগণ আল্লাহ তালা এই কথাটাই বোঝাতে চাচ্ছেন যে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে যারা সমাজের সন্ত্রাস সৃষ্টি করবে আমি তাদেরকে অন্ধ করে দেব তাদের চোখ থেকেও তারা অন্ধ সত্যটা তারা দেখবে না সব কিছুই তাদের কাছে ভালো লাগবে যেটা অসত্য যেটা অসুন্দর যেটা শয়তানের পথ এটাই তাদের কাছে ভালো লাগবে আমার দেখানো পথ আমার বাতলানো পথ রসুলের পথ এই পথ তারা মারাবে না এই পথে তারা চলবে না ওই পথ তাদের কাছে ভালো লাগবে না তারা দেখবেও না সেই পথ তাই আসুন আল্লাহ সুবাহ তালার এই ধমক থেকে নিজেদেরকে রক্ষা করি এই আজাব থেকে আল্লা লের আজাব আল্লাহ লুতের ঘোষণা আমি কি আল্লাহ লানত নিয়ে বাঁচতে পারবো আল্লাহ লুত যদি আমার উপর পড়ে মানে আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হচ্ছি প্রতিনিয়ত এই অবস্থায় যদি আমার মৃত্যু হয় আমি কি বেঈমান হয়ে মরবো না আমি কি ইমান নিয়ে মরতে পারবো এই বিশ্বাস কি আমার আছে অসম্ভব আল্লাহর রহমত ছাড়া কেউ ইমান নিয়ে মরতে পারবে না আর আল্লাহর রহমত যদি না থাকে আর সে যদি বেমান হয়ে মারা যায় এই দুনিয়ার সামান্য সময়ে আমি কি একটু অপরাধ করলাম জাহান নামের আগুনে জ্বলতে হবে বিরতির আগে আমি বলেছি খুব সহজ পথ মোবাইলে একটা ফোন করে তাকে একটা সালাম দিয়ে দেয় সালাম দিয়ে দেই তার কাছে হাদিয়া পাঠাই তাহা তাহা আব্বু আল্লাহ রসুল বলেছেন হাদিয়া পাঠাও হাদিয়া লেনদেন করো বাড়বে এখন তো আত্মীয়তার সম্পর্ক এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যা আমরা যখন কাউকে বিয়ে এসে দিতে দাওয়াত করি আত্মীয়তার কারণে এই পর্যন্তই বাস আমাদের আত্মীয়তা অন্য কোনো খবর নাই আমার বিপদে কেউ আসে না আমার সমস্যায় কেউ আসে না শুধুমাত্র আমি দাওয়াত করলে একটা রুসুম এটা একটা রিওয়াজ হয়ে দাঁড়িয়েছে যে যখনই দাওয়াত করে তখন আসে আর দাওয়াত যারা করেন তারাও একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে করেন যারা আসেন তারাও নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আসেন সেই উদ্দেশ্যটা কি বিয়ের দাওয়াত করছে সেখানে কিছু হাদিয়া নিয়ে আসলো আত্মীয়তার সম্পর্ক হয়ে গেল এটা আত্মীয়তার সম্পর্কের পরিচয় আবার যার কাছে দাওয়াতে আসছেন তিনি বসে বসে এটা লিস্ট করতেছেন যে অমো কি দিল উমোকে কত টাকা দিল এটা লিস্ট রাখেন রাখার পর আবার যখন অন্য আত্মীয়রা তাকে দাওয়াত দেয় তখন তিনি ওই লিস্ট চেক করেন যে আমার দাওয়াতে তিনি আসছিলেন কিনা তিনি যদি না এসে থাকেন আমি এই দাওয়াত কবুল করব না কিন্তু রসুল করিম সাল্লাম বলেছেন কিন্তু না এটা না তিনি আসেন নাই তোমাকে যেতে হবে এটাই হচ্ছে দিনের কথা এটাই হচ্ছে শরীয়তের কথা আবার আমি হাদিয়া পাঠাচ্ছি কিভাবে আমি ওই লিস্ট দেখছি দেখে দেখি তিনি হাদিয়া আমাকে দিয়েছিলেন কিনা যদি তিনি হাদিয়া উপডহকন আমার জন্য কিছু পাঠিয়ে থাকেন তাইলে আমি পাঠাবো পরিমাণটা কত তার চেয়ে একটু বেশি অথবা সমান সমান আমি এগুলো দেখছি এই সমস্ত বাহ্যিক দুনিয়ার মাকসাদের কারণে উদ্দেশ্যের কারণে আত্মীয়তার যে মহাব্বত পারস্পরিক যে ভালোবাসার যে সম্পর্ক তার থেকে আমরা বঞ্চিত হচ্ছে শান্তি নাই অশান্তি বিরাজ করছে ভাই বোনদের মধ্যে শান্তি নাই বোন ভাইয়ের মধ্যে শান্তি নাই কেন শান্তি নাই সমস্যা কোথায় সমস্যা নির্দিষ্ট একটা জায়গায় ভাইয়েরা বন্দের যে দায়িত্ব কর্তব্য তার কাজে ছিল বোনদের হক আদায় করা সেটা করে নাই বন্দের সবচেয়ে বড়ো দায়িত্ব কর্তব্য তার কাজে ছিল বন্ধের হক যেটা ছিল সেটা হচ্ছে বাবার মৃত্যুর পর মায়ের মৃত্যুর পর বাবার সম্পদ এটা ভাইও মালিক বোনও মালিক আজকে সমাজের অনেক জায়গায় আমরা দেখি বিশেষ করে নিম্ন শ্রেণীর গ্রামের মানুষের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি বাবার মৃত্যুর পর ওই সম্পদের মালিক ভাই একাই হয়ে যায় বোনরা যখন কোনো অভাবের কারণে অথবা স্বামীর প্রেসারে নিজের সন্তানের প্রেসারে যখন ভাইয়ের কাছে কোনো কিছু দাবি করে আসে ভাই আমাকে কিছু দাও একটু বাবার সম্পদ থেকে আমাকে কিছু দাও তখন বোনকে কি উত্তর দেওয়া হয় তোরা আর কি আমাদের বাড়িতে বেড়াতে আসবি না এই কি শেষ আশ্চর্যের কথা বেড়াতে আসবে বোন ভাইয়ের বাড়িতে বাবার বাড়িতে বোনের সম্পর্ক ভাইয়ের সাথে সম্পদের সাথে নয় এটা তো তার প্রাপ্য তার পাওনা এটা তার অধিকার আমার দায়িত্ব ছিল বাবার মৃত্যুর পর সাথে সাথে তার সম্পদ বুঝিয়ে দেওয়া এমন কি ফোকাহা একরাম বলেছেন বাবার মৃত্যুর পর অনেকে বাবার কাপড়গুলো কোনো আলিমকে দিয়ে দেন কোনো ইমাম সাহেবকে দিয়ে দেন হাদিয়া হিসেবে অথবা নষ্ট কাপড় হয়ে গেলে এগুলো ফকির মিসকিনকে দিয়ে দেন ফোকাহা একর বলেছেন না এটা সম্ভব না সকলে মিলে বসতে হবে ভাই বোন সবাই বসতে হবে সকলের সিদ্ধান্ত যেটা হয় ওই সিদ্ধান্ত মতো ওই কাপড় ওই ব্যবহার্য জিনিসগুলো যেগুলো দিয়ে দেওয়ার সিদ্ধান্ত ভাই একা নিয়েছিল এটা একা নেওয়া যাবে না যেহেতু সে একা মালিক নয় ও ভাইয়েরা খবরদার যেই সম্পদ আপনি আপনার সন্তানকে খাওয়াচ্ছেন বোনদেরকে না দিয়ে এটা হারাম খাওয়াচ্ছেন আপনার সন্তানকে হারাম খাওয়াচ্ছেন আপনি নিজে হারাম খাচ্ছেন অন্যের এতিমের মাল সে এতিম আপনার বোন এখন তার বাবা নাই এতিমের মাল আপনি খাচ্ছেন তারা যেন তাদের পেটের মধ্যে আগুন ঢুকালো কারণ এটা আগুন এটা আমরা দেখছি না মুভাসিরা বলেছেন আগুন কেমন আগুন বলে এটা হচ্ছে বর্তমান দুনিয়ার গ্যাসের মতো এই গ্যাস দেখা যায় না কিন্তু সেখানে একটু আগুন জ্বালিয়ে দিলে ওই গ্যাসের অস্তিত্ব বোঝা যায় সারা ঘর আগুনে ভরপুর হয়ে যাবে ঠিক এই হারাম খাবারটা একটা গ্যাস এটা যখন আমি কবরে যাবো শুধুমাত্র আল্লাহর হুকুমের আগুন লাগবে আমাকে জালিয়ে পুড়িয়ে সারখার করে দিবে। আমি সেটা টের পাচ্ছি না আল্লাহ বলেন ওসাই সাইয়ের অচিরে সে জাহান নামে নিক্ষিপ্ত হবে সে জাহান নামে চলে যাবে প্রিয় বন্ধুগণ কি করছি আমি কতটুকু সম্পদ আমার বোনের সম্পদ তার পাওনা এটা বাবার মৃত্যুর পর সাথে সাথে সেই পাওনাটাকে বুঝিয়ে দেওয়া আমার কর্তব্য ছিল পরস ছিল এটা আমার জিম্মাদারি ছিল দিন যায় চলে যায় বহুকাল চলে যায় বোন বিদ্যা হয়ে যায় তার অসহায় বোন তার স্বামী ইন্তকাল করেছেন তিনি চলতে পারেন না খাইতে পারেন না কষ্ট করে চলে ভাইয়ের কাছে ভিক্ষার হাত পাতে সহযোগিতার হাত পাতে অথচ তার পাওনা কিন্তু এই বাড়িতে পড়ে আছে সেটা ভুলেই যায় আমাদের মধ্যে একটা কুসংস্কার আছে যে বাবার সম্পদ আনলে নিজের সম্পদকে জ্বালায় দেন আউজবুলিল্লাহমিন জালিক আল্লা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হচ্ছে আল্লাহ বলছেন এই সম্পদ তুমি পাও অতচ আমি বলছি ওই সম্পদ আনলে আমার নিজের সম্পদ জ্বলে যাবে হাস্যকর কথা এটা একটা আশ্চর্যের কথা আমরা হতাশ হই সমস্ত কথা আল্লাহর হচ্ছে আল্লাহ সম্পদ দিতে চাচ্ছেন আর আমি বলছি ওই সম্পদ আনলে আমার নিজের সম্পদ জ্বলে যাবে অসম্ভব কথা এই জায়গাগুলোতে আমাদের কোনো মেহনত নাই কোনো ফিকির নাই না রাষ্ট্রীয়ভাবে না সামাজিক ভাবে দুনিয়ায় বহু সংগঠন আজকে দাঁড়িয়ে গেছে ইসলামের বিরুদ্ধে নারী পুরুষকে সমান অধিকার দেওয়ার জন্য বাবার সম্পদের বন্টনের ক্ষেত্রে তাদের আপত্তি যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছেন ইসলাম নারীদেরকে ঠকায় নাই বরং তার যে সম্পদ যেটা প্রাপ্য তুমি কাগজে কলমে আইনে কানুনে আনতে চাচ্ছ তুমি চাচ্ছ সমান অধিকার বাস্তবায়ন করছো না কিছুই যেটা সে প্রকৃত অর্থে পায় আল্লাহ যেটা নির্ধারণ করেছেন সেই পাওনা আদায়ের ক্ষেত্রে তোমার ভূমিকাটা কি লক্ষ লক্ষ লক্ষ লক্ষ বোনরা তার বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে আছে সেই সম্পদকে বোন পর্যন্ত পৌঁছায় দেওয়ার যে জিম্মাদারি এটা প্রত্যেকটা নাগরিকের সমাজের বিশেষত যারা দায়িত্বশীল যারা সমাজকে পরিচালনা করেন তাদের সকলের দায়িত্ব এটা যে ওই বোন তার সম্পদ যথাযথভাবে পেল কিনা না ভাই সেটা গ্রাস করে খাচ্ছে ধর্মের নাম দিয়ে আশ্চর্য এটা আরও হতাশার কথা ধর্মের নাম দিয়ে এগুলো খাচ্ছে ধর্মের নাম দিয়ে তাকে ধর্মীয় ভয় দেখানো হচ্ছে যে সম্পদ জলে যাবে কুসংস্কার এগুলো তাকে বুজানো হচ্ছে এই বাড়িতে তুমি কি আর আসবে না কেন আসবে না সে তোমার বোন তো আত্মীয়তার সম্পর্ক ভাই এই এবং মধ্যে সম্পর্ক কখনই হবে না মহাব্বতের সম্পর্ক কখনই হবে না কেন হবে না এই হবে না আল্লাহ সম্পর্ক হৃদ্ধতা পূর্ণ হওয়ার যে পদ্ধতি আল্লাহ তালা বাতিয়েছেন সেই পদ্ধতি আমি অবলম্বন করি নাই আমি আমার বোনকে ঠকিয়েছি আমি আমার ভাগনেদেরকে ঠকিয়েছি এতিম সন্তানদেরকে ঠকিয়েছি প্রখান্তরে আমি নিজে হারাম খাচ্ছি আমার সন্তানকে হারাম খাওয়াচ্ছি এই হারামের মাসুল আমাকে দিতে হবে দুনিয়াতেও দুনিয়াতে মাসুল তো আমি দিয়ে যাচ্ছি দিয়ে যাবো অগুন আমার ঘরের মধ্যে জ্বলতে থাকবে কারণ হারাম গাজা দিয়ে কখনো ঘরে শান্তি আসতে পারে না এবাদত কবুল হবে না প্রিয় বন্ধুগণ এই ব্যাপারে আমরা অত্যন্ত সতর্ক হব সচেতন হবো ইনশাল্লাহ আমরা এখনো যারা বন্দের হক দেই নাই এখনই আমরা সিদ্ধান্ত নিয়ে নিই বন্ধেরকে ডাকাই যত দ্রুত আমার সম্পদ থেকে তার সম্পদকে আলাদা করা যায় তত পর্বে তো জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম لا ينتهي بالحصر ما أعطاه آه آه آه آه رب الرحيم مشفق متعطف لا ينتهي আমি আপনারা দেখছেন অতি সর্বোচ্চ অর্থনীতি নীতি বাণিজ্য নীতি সঠিক লেনদেন বৈধ উপায়ে বড় লাভ कत सुर भाव नुगे सफलता अर्जन करार् देख इसलामी अर्थनीति सोमवार बुधवार और शनिवार रत एगारोटे पुन सम्प्रचार सकाल दस टेलेश